समाजर्क झगड़ा मारामारी हानाहानी जेटुकु दिन केंद्रिक সেটুকের সমাধান দেওয়ার দায়িত্ব মূলত আপনাদের আর আপনাদের একটা জরুরি কথা বলে রাখি পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া বোঝেন তো সবসময় মনে রাখবেন সমাজের চালাক মানুষেরা আপনার মাথায় কাটাল ভেঙে খাবে কিভাবে? সমাজের যারা প্রভাবশালী মানুষ তারা পুলিশ দিয়ে লোকের সাইজ করে না করে। সন্ত্রাসী দিয়ে সাইজ করে আবার হুজুর দিয়ে সাইজ করে সেটা আবার কি আপনার কাছে এসে একটা আসবে। দেবে আপনি বলে দেবেন এই লোকের এখনই বেত মারা দরকার একঘরে করা দরকার আপনি কিন্তু এক পক্ষ শুনে ফতোয়া দেবেন ও ওই ফতোয়া নিয়ে ও কিন্তু নিয়ে এসে আরেকজনের সাইজ করার জন্য কথাটাকে আপনি বুঝতে পারছেন আপনি তো শুনে রেগে গেছেন এত বড় কথা লিখে দিলেন ফতোয়া আপনার ফতোয়া নিয়ে যে হুজুর ফতোয়া দে কিন্তু সমাজে কোন ফতোয়া কোন হুজুর এক্সিকিউট করতে পারে নাকি বাস্তব করতে পারে বাস্তবায়ন করে কারা সব বাস্তবায়ন করে মাতব্বরেরা দোষায় কার হুজুর ফতোয়া দিয়ে মানুষ ফেলেছে খবরদার খবরদার কারোর হাতের পুতুল হবেন না কেউ জন আপনার মাথায় কাঠার ভেঙে না খাই এই ধরনের কোন ফতোয়া মশলা আসে বলবেন উভয় পক্ষ ডেকে আনো ভাই আমি একতর ফতোয়া দিতে পারবো না আমি শুনবো বিষয়টা কি আর এই ধরনের যে ফতোয়া মানুষ জুলুমের পথে ব্যবহার করতে পারে সেই ফতোয়া দেবেন না গোলমাল গোলমাল করবে গ্রামের মাতভরে মারামারি করতে চাই গোলমাল বাধাই দেবে এমন করে বল হুজুর ওরা আবু হানিফার গাল দিয়েছে হ্যান করেছে ত্যান করেছে ওরা আপনি তো রেগে যাবেন হ্যাঁ ওরা সব বেইমান হয়ে গেছে ওদের মসজিদে বের করে দাও কিন্তু আসল উদ্দেশ্য হল ওই কিছু মানুষের বিরুদ্ধে কিছু মানুষের শত্রুতা অথবা এসে বলবে হুজুর ওরা বলেছে আমরা ইমাম মোয়াজিন খতিব মৌলানা মুদারিস এরা সমাজের সবচেয়ে নিরীহ মানুষ এরা কারোর মারাতোদরের কথা মারলেও চুপ করে থাকতে হয় একদম রাগ করে গেল আমরা চুপ করে থাকি ঠিক না কিন্তু দেখবেন আপনাদেরকে সামনে রেখে অনেক অত্যাচার করে ফেলবে তাদের কাজ করে নেবে আপনাদের নাম বলবে কাজে এইভাবে কখনোই গ্রামের মাতবর সমাজপতি ঝগড়াটে মারামারিকারীর হাতিয়ার হবেন না খুব সাবধান থাকবেন এই ধরনের ফতোয়া মাসাইল আসলেই হয়ে যাবেন পরবর্তীতে সব বিলে মাসবে আপনার উপরে এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আল্লাহ বলেছেন কওলা দিন আহসানা যারা কথা শুনে যাচাই বাসাই করে ভালো কথার অনুসরণ করে আপনারা পড়বেন পড়বেন মানে সব জিনিস গ্রহণ করবেন তা নয় কিন্তু অনেক বিষয়ে জানা হবে রেফারেন্স আসে নিচে বই আছে হাদিস আছে হাদিসগুলো আপনাদের সহি সনদ ইত্যাদি কিছু বলা আছে আপনারা এগুলো পড়বেন জানবেন বোঝার চেষ্টা করবেন দ্বিমত পোষণ করবেন ভিন্নমত মত পোষণ করবেন সমালোচনা করবেন ভিন্ন বই পড়বেন আজকাল তো মানুষ যারা সচেতন তারা ইন্টারনেটে ঢুকে ঢুকে সব রেফারেন্সাই যাচাই করে এরপরে তারা যদি দেখে কথা ঠিক আছে মেনে নেয় কাজেই আমাদের উদ্দেশ্য আপনারা পড়বেন আপনাদের ভিতরে পড়াশুনো করা একটা বদ গড়ে উঠুক নাকি বলেন ঠিক না বাঙালি যখন প্রথম চা আনলো ব্রিটিশরা আপনার তো গল্প শুনেছেন চা ফিরি খাওয়াই তো তারপরে যখন বাঙালি চায়ের মজা পেয়ে গেল তখন প্যাকেট বিক্রি হস হয়ে গেল ঠিক আছে না তাহলে চা খাওয়ার একটা বদ তৈরি করে দিল ফিরি হাতিয়া দিয়ে দিয়ে যে আপনাদের ভিতরে পড়াশুনো করার একটা পদ গড়ে উঠুক যখন এই পদ্যাসটা শক্ত হয়ে যাবে তখন বই কিনে পড়বেন। আর ইমাম আলেম আপনাদের আমাদের মূল অস্ত্রত বই পড়তে হবে তো ভাই পড়তে হবে একটা দুটো ভিন্ন মত মদ বিভিন্ন বই পড়তে হবে আলোচনা করতে হবে আলেমদেরকে পছন্দ করতে হবে মতমায়ন হবেন তখন মুক্তাদের বলবেন আর যখন মতমায়ন হবেন না সবচেয়ে ভালো হলো না বলা তবে ভাই আমি জানি না আমি জিজ্ঞেস করে বল। এটা একবার অভ্যাস করেন এটা একটা বদ অভ্যাস একবার আমি টিভিতে হোমিওপ্যাথির উপরে প্রশ্ন করেছে হোমিওপথিতে হোমিওপ্যাথিতে কি পরিমাণ স্প্রিট ব্যবহার করা হয় এটা মিশ্রণের পরে মাদক থাকে কিনা এ ব্যাপার আমার জানা নেই আমি পরে জেনে নেব পরে একজন বলছে হুজুর আমরা এত খুশি হয়েছি হুজুরা জানা নেই কথা বলতে চাই না আপনি আমার জানা নেই ভাই বলতে পারলো না পরে জেনে বলবো না পারলে আর এক হুজুর কে কথা বুঝতে পেরেছেন আমি ওর বোনার ভাগ নেবো কেন আমাদের কথা বলে মানে সুন্নতের পুনরুজ্জীবন আমরা একটা হাদিস পড়েছি সবাই প্রায় জানি মান্ন আহ্বান এই হাদিসের যদি আপনারা কেতাব খোলেন তাহলে দেখবেন মান আহ আসন্নাতি আহাবা একটা নস্কার একটা বর্ণনা আর অধিকাংশ জায়গায় মান আহ আসন্নাতি যে আমার সুন্নতকে জীবন্ত করলো বাঁচিয়ে রাখলো মানে পালন করলো আরেকজনকে পালন করতে বলল তাহলে মান আহ্বানি যে আমার সুন্নত পালন করলো জীবন্ত রাখলো সেই আমার সত্যিকারের প্রেমিক সেই আমার সত্যিকারের মহাবতকারী তাহলে আসন মানে সুন্নতকে বাঁচিয়ে রাখা সুন্নতকে জীবন দেওয়া সুন্নতের পুনরুজ্জীবন উজ্জীবন আমাদের উদ্দেশ্য হল সুন্নতের নাবিকে জীবন্ত রাখা দুই ভাবে একটা আমি পালন করব তাহলে সুন্দর জীবন্ত থাকবে আর একটা মানুষকে পালন করতে পারবো তাহলেও সুন্দর জীবন্ত থাকবে আপনারা মনে করবেন যে সুন্নত তো সব জীবন্ত আসেই সব জীবন তো নেই কিছু জীবন্ত আছে কিছু মরন্ত আছে কিছু কি আছে কিছু কি আছে মরন্ত আছে মানে মরে গেছে আপনার বলেন কি মরে গেছে যেমন মনে করেন আমাদের সমাজে অনেক সুনান মৃত্যুবরণ করেছে আমরা শবে বরতের রোজা শবে মেরাজের রোজা অনেক রোজা সহি বাতিল রোজা জানি কিন্তু জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতে হয় এটা আমাদের সমাজে সমাজের এই ফজিলতের গুরুত্ব বলতে গেলে কেউই জানে না মাকসুদুল সহ ফজিলতের সব কিন্তু এগুলো কেউ চর্চা করে না কিন্তু এটা কিন্তু খুব সহি সুন্নত সোমবারে রোজা রাখার সুনত বলতে গেলে ছিলই না আমাদের দেশে ইদানিং কোন কোনো আলেম চর্চা করছেন একটা ছোট উদাহরণ দিলাম সামাজিক সুন্নত মসজিদে ঢুকে তাহিয়াত মসজিদ বা দখলুল মসজিদ পড়া এটা রসুল্লাহ সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুনত জীবনে কখনো রসুল্লাহ সাল্লাম মসজিদে ঢুকে মাটিতে বসে পড়েছেন মেম্বারে না নামাজ না পড়ে এরকম ঘটনা নেই সাহাবিরা বসে পড়লে রাগ করতেন নামাজটা নফল সুনত নফল গুরুত্বপূর্ণ সুন্নত আমাদের দেশে আছে নাকি মাকর ভিন্ন কথা আমরা আমাদের মাঝধাব নেই এটা মাঝধাবের নামে আমাদের নেই আছে নাকি। হ্যাঁ মাকরু অক্তে পড়ানি এটা ভিন্ন মাসারা আপনি মাকরু অক্ত মসজিদে ঢুকেছেন পড়বেন না সেটা ভিন্ন কথা কিন্তু দখলুল মসজিদ আমরা মোটে তো পড়ি না পড়ি না পড়তে গেলেও বাধা দি দুই ভাবে একটা হলো আমাদের দেশের আওয়াজ হল মসজিদে ঢুকে আগে বসতে হবে একটু জিড়িয়ে নিয়ে উঠে মসজিদ পড়তে হবে ঠিক না হ্যাঁ আল্লাহ রসুল বলছেন হাত যদি যখন তোমাদের কেউ মসজিদে ঢুকবে আপনারা তো লামে তাকিদ বা নুনিফা পড়েছেন যারা না হোস করেছেন ফালাই খবরদার কোন আমরা বললাম কি যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে খবরদার খবরদার না বসে যেন নামাজ না পড়ে আমরা তো নবী সুন হুকুমতা মানলাম না আগে বসে নিবা বসে নেওয়াটা কেমন কাজ আপনি আসলেন আমরা এখানে বসে আছি আপনি এসে এখানে বসলেন কথাবার্তা বললেন হুজুর কেমন আছেন আমার একটা মসলা আছে দশ মিনিট পরে বললেন হজুর আসসালাম না কথা বুঝতে পেরেছেন এই সুনতটা মারা গেছে এই সুন্নত মারা গেছে আমাকে একজন মসরাজ ফোন করেছেন নাটোর থেকে হজুর মাগরিবের পরে নকল নামাজ পড়া যাবে না এমন তো কোনও নেই নামাজ পড়া যাবে না এটা হাদিসেও আছে মাঝাবেও আছে মাগরিবের গরিবের আজানের পরে নকল নামাজ পড়া যাবে না এটা হাদিসেও নেই মাঝহাও নেই মাঝহাবটা হলো হানাবি মাঝহের কথা হলো না। গরিবের নামাজ যাবে না। আমরা যদি দাঁড়িয়ে যায় নামাজ না। গরিবের আদানের পরে একামতের আগে নামাজ নফল নামাজ পড়া জায়েজ। তবে হানাভিমতে মুস্তাহাব না নাজেজ না কিন্তু আমরা কিন্তু কেউ নামাজ পড়তে দেখলে চোখ পাকিয়ে মনে করব যে কত বড় হারাম কাজ করলো দাঁড়ি নেই নো প্রবলেম মানে বিড়ির গন্ধে পাশে দাঁড়ানো যাচ্ছে নাজিদে বসে গেঁজা গেঁজি করছে প্রবলেম কিন্তু নামাজে দাঁড়াইছে ইমাম সেব সহ মোয়াজিন মুক্তাদিরা একেবারে মনে হবে যেন দুনিয়া সবচেয়ে বড় হারাম কাজটা করেছে মসজিদ না হয়ে গেছে এখন মশলাটা এখনো আসেনি তার মশলা হলো যে রমজানে তো সামনে রমজান আজানের পর এমনি পনেরো মিনিট সময় দেয় দশ মিনিট সময় দেয় এখন একজন ইফতার করে মসজিদে আসলো। ও কি করবে অর্জুনে তো নামাজ পিছছে না নামাজ এমনি পিছছে ঠিক না তাহলে ও করবে এটা কি বড় কঠিন মশলা এখন যদি বলি দুই রেখা নামাজ পড়বে আবার যদি বলে বললে আমি তো বলছি না নামাজ পড়ে বসবে বসেই থাকবে দশ মিনিট পরে কামত দেবে এ তুমি আমার হুকুম মানতে নিষেধ করলে কেন দাল্লার দয়া এই মে মাসের আলকাউসার পত্রিকায় মার্কাজুদ্দাওয়া আলকা পত্রিকায় মাসা আল্লাহ একটা সুন্দর আসছে খুব বিস্তারিত ব্যাখ্যা করেছেন আপনারা পড়বেন তিনি বলছেন দিয়ে পক্ষে আল্লাহ রসুল বলছেন বাইনা কুল্লি আদানি সলা প্রত্যেক দুই আদানের মাঝখানে নামাজ আছে মানে আদান এবং ইকামতের মাছে কিছু নফল নামাজ পড়বে মুস্তাহাব তৃতীয়বারে বললেন লেমান শাহ যার ইচ্ছা এই হাদিসের আলোকে থেকে অনেকে এবং অনেক ফকি গ্রীপের আজানের পরও দুই রেখাত নামাজ পড়াকে মুস্তাহাব বলেছেন আপনি বসে ছিলেন মসজিদে আজান হয়ে গেল উঠে দাঁড়িয়ে দুই রেখাত নামাজ পড়ে আবার বসে পড়লেন যেমন আমরা আসরের পরে করি ঈশার আগে আসরের আগে ঈশার আগে করি অন্যান্য আদান হুল উঠে দাঁড়িয়ে দুই রেখাত নামাজ পড়বেন দোষ নেই গুণা নেই তবে এটা কোনো এক্সট্রা মুস্তাহাবনা তাদের আবার কিছু দলিল আছে তবে সর্ব অবস্থায় মাগরীবের আজানের পরে একামতের আগে নামাজ পড়া নাজেজ মাকরু এটা ভুল কথা এটা আনাফি মজাবের কথা না নামাজকে দেরি করা মাকরু এখন কথা আছে মিনিট মিনিট আজানের পরে সে তো আর দেরি করছে না আপনি মসজিদে বসেছিলেন বসেই থাকলেন কিন্তু একজন মসজিদে ঢুকেছে তার জন্য তো দখলুল মসজিদ বা তাহিয়াত মসজিদ পড়ে বসাটা রসুলের আদেশ সে করবে সে যদি কিছু না পড়ে বসে রাসলাস্লামের একটা গুরুত্বপূর্ণ তর্ক। তার জন্য যেহেতু এই সময়ে ইসমায়ে মজাহ সহ সকল এই সময়ে নকল নামাজ পড়া জায়জ আর জায়জ সময়ে কেউ যদি মসজিদে ঢোকে তার জন্য দখলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া সুন্নত ওই সময়ে নকল নামাজ পড়া জায়জ আর যে সময়ে নফল নামাজ পড়া যায় মাকরু নয় হারাম নয় সেই সময়ে কেউ মসজিদে ঢুকলে তার জন্য দু মসজিদ পড়াকি। কি এখন আপনার দিতে আরো দশ মিনিট দেরি আছে ও কি করবে বুঝে পড়বে এটা শূন্য করলো সব নষ্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ আল কাউসারের এই পতটা যদি আপনারা ভালো করে পড়েন বলতে পারবেন এই সুনতটা একেবারেই মারা গেছে মাগরিবির সময় না বাংলাদেশের কোন মুসলমান কখনো মসজিদে ঢুকে দখলুল মসজিদ পড়ে না পড়ে একদিনের সপ্তাহে কবে মার্শাল আমরা মনে করি শুক্রবারের নামাজ হল দখলুল মসজিদ তাহিয়া আল্লাহ দখুলকে শুক্রবার নামাজ তাহিয়াতুল ওজু করবে তখন নামাজ আর দখলুল মসজিদ বা তাহিয়াত মসজিদ যখন মসজিদে ঢুকবে তখন নামাজ হ্যাঁ মাকরুক ঢুকেছে তখন কি হবে এটাও লিখতেলাম কিন্তু ঢুকলে যে পড়তে হবে সুন্নত না পড়লে মাজাবের কোন একটা না জানার কারণে এই সুন্নতটা হারিয়ে ফেলেছি তাহলে কথা হলো যে আমাদের সমাজে অনেক সুন্নত হারিয়ে গেছে হারিয়ে গেছে সুন্নতকে জিন্দা করতে পারলে আমরা এক নম্বর রসুল্লা সাল্লা মহব্বত পাবো এবং যেটা রসুল্লাহ সাল্লামের এই হাদিসটায় আসছে সনদে কিছু কথা আছে আমান আহব্বানি কানা মাই ফিলজানা যে আমার সুনতকে জিন্দা করার মাধ্যমে আমাকে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে সুনতকে জিন্দা করার আরেকটা সব যে যত মানুষ এই সুনত অনুসারে আমল করবে আমরা সব পাবো আর একটা মনের আবেগ আছে সন্ন্যত কে জিন্দা করার ক্ষেত্রে আপনার মনে দরদ লাগে কিনা বোঝেন আপনি একজন উস্তাদের শিষ্য ছিলেন অথবা পীরের মুড়িদ ছিলেন পীর একটা শের পরত শের পড়ে ওয়াজ করতো খুব আপনার চোখে ফানে আসতো পীর মারা গিয়েছেন অনেক বছর ওই শেরটা আর কারোর মুখে আপনি শোনেননি হঠাৎ এক ওয়াজ মাহফিল পাশ দিয়ে যাচ্ছেন শোনেন যে ওয়াই ওই শেরটা পড়ছে আপনার কেমন লাগবে আপনার পেশে কথা মন পড়ে যাবে না মায়া লাগবে না মনে হবে যে আর শুনি ঠিক না আপনি হাদিসে পড়েছেন রসুল্লা একটা জিকির করতেন একটা দরুদ পড়তেন এখন কেউ পড়ে না হঠাৎ একজন শুনলেন যে ওই সুন্নদ জুন দরুদটা পড়ছে সুন্নদ দোয়াটা করছে যদি সত্যই নবীর পরে আমাদের ইমান মজবুত হয় তাহলে আমাদের কেমন লাগা উচিত আহা নবীর সুন্নত আমি বোখারিতে পড়ছিলাম কেউ তো আমি উচিত সুন্নতের অর্থ আপনারা সবাই জানেন রীতি পদ্ধতি কিন্তু ইসলামী শরিয়াতে সুন্নতের অর্থ দুটো একটা তো আমরা জানি ফরজ ওয়াজেবের পরে কি যেটা করলে সহব আছে না করলে গুনা নেই বা অল্প গুণা কি বলে এটা হলো পরিভাষা হাদিসের পরিভাষায় আকিদার পরিভাষায় কিন্তু মানে এটা না সুনত মানে রসুলের পদ্ধতি নফল মুস্তাহ মুবাহ ওগুলো সবই সুন্নত ইমাম আবু আনিফা লেখছেন আল মাস আল করা হুফাইনি মানে জায় এটা কেউ নাজেজ মনে করলে সে সুনন্নাতরক করলো কিন্তু এটাকে জায়জ জানে মোজা পড়ে না কাদের মোশাই করে না এর জন্য সুন্নতরক হবে না আব্দুল্লাহ রেজি আল্লাহ বলছেন কাপড় মানে জামা এবং লুঙ্গি সব করা আপনি যদি বড় চার চওড়া একটা চাদর পড়েন আর কিছু না পড়েন নামাজ হবে না হবে না আবদুল্লাহ মাসুদ রাজে আল্লাহ বলছেন এক কাপুরে নামাজ পড়া মানে কি এইভাবে নামাজ পড়লেও সুন্না সম্মত জায়োষ দেওয়া যাবে না সুন্নাত সফরে নামাজ কসর করে দুই রেকাত পড়া শূন্যত কিন্তু আমরা জানি এটা অজিব যদি কেউ সফরে যে কসর না করে পুরো পড়ে তাহলে কোনোভাবে জানেন না মুসাফিরের জন্য ইমাম আবানি রহমাত কিছা করে কসর না করে তাম করলে নামাজ হবে কিন্তু গুণাকার হবে এখানে সুনত মানে কিন্তু সুন্নত নাজিব অর্থাৎ রসুল্লাহামে শেখানো আওয়াজ এই জন্য হাদিসের পরিভাষায় এবং আকিদার পরিভাষায় সুনত মানে হলো শরিয়ত রসুল্লা দ্বিতীয় পদ্ধতি এখানে রসুলাম যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেভাবে ফরজকে ফরজ হিসেবে পালন করা সুন্নত সুনত কে সুনত হিসেবে পালন করা সুনত হারামকে হারাম হিসেবে বর্জন করা সুন্নত মাকরুকে মাকরু হিসেবে বর্জন করা সুনত সকল এবাদত সুন্না পদ্ধতিতে পালন করা খরচ কথা বলছেন সকল এবাদত রসল সাল্লামের পদ্ধতিতে পালন করতে হবে এটা আল্লাহরকম ঠিক না আমরা বুঝি আমল করা সুন্নত কিন্তু আমল করার সাথে তরক করাও কিন্তু সুনত শুধু আমলই সুনত না তরকও সুন্নত ভুল আমরা বুঝি দেখেন ক্লিয়ার হয় কিনা টুপি পড়া কি আমি যদি না টুপি পড়া সুন্নত না রসল যখন টুপি পরেছেন তখন পড়া সুন্নত আর যখন তখন বাদ দেওয়া তাহলে সুন্নত হলো রসল সালামের হুবহু অনুকরণ করা টুপি পড়া না একটা সত্য গল্প বলি জিদ্দায় এয়ারপোর্টে হাজিরা বেরোচ্ছে ঢাকার একজন হাজি ব্যবসায়ী বড়লোক মানুষ নতুন ইমান হয়েছে হজে গেছেন গায়ে এরামের চাদর পরে এরামের খোলা লুঙ্গি মাথায় টুপি চলে যাচ্ছে একজন বলছে যে হাজির টুপি খোলেন আপনার তো দম দিতে হবে তো টুপি মাথায় কেন মাথায় টুপি আছে হাজির সাহেব রেগে গেছেন হাজির সাহেব বলছেন যে বলেন কি আমি নিয়ত করেছি এই হজে আসার সময় নিয়ত করেছি জীবনে নবীর সুন্নত আমি আর ছাড়ব না এতে যত দম দিতে হয় দেব দম দিয়ে মানে আর যেখানে দেননি সেখানে না দেওয়াটাই সুন এহরামের সময় তিনি টুকি মাথায় দেননি ওখানে না দেওয়াই শুননত প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ এগুলো তার বাইরে বোঝা যায় না বাড়িতে বোঝা যায় তখন তার বিবিরা বললেন যে এই এই করেন কেমন বললেন অন্য হাদিসে আসছে তিনি মাসে কয়েকদিন নকল রোজা রাখেন বাকি রাখেন না রাত্রে কয়েক ঘন্টা পড়েন বাকি ঘুমায় থাকেন স্ত্রীদের সাথে সংসার করেন বাড়িতে কাজকর্ম করেন বউদের সাথে হাসি ফুর্তি আড্ডা করেন তখন ওই বললেন যে এই আমলগুলো তো অল্প রাত্রে দুই ঘন্টা তাহাজ পড়া বেশি না আট ঘন্টা বেশি এখন যদি কেউ দুই ঘন্টা পড়ে তাহলে অল্প পড়লো আর কেউ যে আট ঘন্টা পড়ে বেশি পড়লো মাসে তিন দিন রোজা রাখা বেশি না উনত্রিশ তিরিশ দিন রোজা রাখা বেশি সাথে মারা সময় নষ্ট। আড্ডা দিয়া ভর্তি করা আল্লাহর এবাদত থাকতে পারেন তাহলে বেশি হল না কাহার নাম তাহা ওই সাহাবেকরাম তারা বললেন যে এই এবাদত গুলো তো কম তবে নবীজির প্রতি কোনো এহানত করলেন না তারা বললেন যে রাসলাসম তো অনেক বড় তিনি তো মাসুম তার তো কোন গুণা নেই তার তো এবাদত লাগে না লাগে নাকি না তার এবাদত লাগে না তার তো কিছুই নেই গুনাই নেই আল্লাহর হাবিব আল্লাহর খালিদ তিনি যেটুক করেন ওইটুকি যথেষ্ট আমরা গুনাগার কাজে আমাদের বেশি এবাদত করতে হবে শুধু টুকু করলে আমাদের নাজাত হবে না কারণ নবীদের তো মাসুম আমরা আরেকটু বেশি করব কেউ বললেন যে আমি সারা রাত আজ ফোর আজীবন কেউ বললেন যে আমি বারো মাস সফল রাখবো অবশ্যই কেউ বললেন আমি আমি বিয়ে করব না। দিনে কেউ বললেন আমি বিছানায় শুভ না মাটিতে সব আজীবন কেউ বললেন আমি গোস্ত খাবো না আমি সবসময় শাক সবজি খেয়ে কাটাব। এই যে নিয়ত গুলো তারা করছিলেন কোন খারাপ নিয়ত করেছিলেন হ্যাঁ সবই তো ভালো নিয়ত চিনি বেশি দিলে বেশি মিষ্টি দুই রাখার তাহাজ পড়লে তাহাজ দুই ঘন্টা সোয়াব আট ঘন্টা পড়লে আট ঘন্টা সোয়াবো সোয়াব আর তিরিশটা রাখলে বেশি সোয়াব গোস্ত খা কি ফরোয়া যাবে নাকি কেউ গোস্ত খাবে না শাক সবজি খাবে দোষ আছে কোন তারা কিন্তু সবাই ভালো নিয়ত করেছে। কিন্তু রসুল্লা ইসলাম খবর শুনে খুব রাগ করলেন বললেন যে শোনো আমি তোমাদের ভিতরে আল্লাহর মারেফত আমার বেশি আল্লাহর ভয় আমার বেশি কিন্তু আমি রাত্রে কিছু সময় তাহাজ পড়ি আর কিছু সময় ঘুমাই মাসে কয়েকদিন নবল রোজা রাখি কয়েকদিন রোজা রাখি না আমি বিয়ের সাথী করি বইদের সাথে ফুর্তি করি সংসার করি কাজেই আমার সুন্নত যে পছন্দ করবে না সে আমার উন্মত না সাহাবে কেরম কি নবীজির সুনত অপসন্দ করছিলেন তাহলে কেন একটু আপনারা করবেন আমরা এটা বুঝি নাজের সুনত কম করলে নবীজি কম রাখ করেছেন আর নবীর বেশি করতে চেষ্টা করলে বেশি রাখ করেছেন কেউ তাহারি আবদুল্লাহ আবদুল্লাহ খুব ভালো ছেলে যদি রাত্রে একটু তাহাজ রাগ করেননি কেউ আপনি রাত্রে তাহাজ পড়েন না আপনি কি মনে করেন যে তাহাজ পড়ার না পড়াটা উত্তম এরকম মনে হয় নাকি ও তাহাজ পড়ে আমি পড়িনি আমি ওর সে ভালো এরকম মনে হয় বরং আফসো কত ভালো ঠিক না আপনি সুন্নতকে মহবত করেন সুন্নত কে উত্তম মনে করেন যে লোক সারা রাত অমক লোক রাত্রে দুই ঘন্টা পড়ে চার ঘন্টা পরে পড়ে বাকি রাত ঘুমায় থাকে সে কোনটি উত্তম মনে করবে আপনারা তো সচেতন মানুষ বলেন তো কোনটিকে উত্তম মনে করবে সারা রাতটাকে যদি নিজের মনে না করবে তাহলে পরে চার ঘন্টা সারা রাত করে কে তাহলে সে রসুলের পদ্ধতিটাকে অনুত্তম মনে করছে আর নিজের টাকে তাহলে রসুল্লাহামের সুন্নতটাকে নাকেস মনে করছে এখন যদি তাকে বলা হয় যে রসুল্লাহ সাল্লাম তো চার ঘন্টায় পড়তেন খানি ঘুমাতেন সে নবীজের বিরুদ্ধে সরাসরি বলবে না বলবে কি কারণে সেই কারণে এটা কিন্তু এটাই ভালো সারা রাত শুনলে যত মনে ফুর্তি লাগে চার ঘণ্টা শুনলে তত লাগে না। তার মানে তার অন্তরের শূন্যতের চেয়ে একটু বেশি তার টান বেশি তাহলে সুন্নতের প্রতি একটা এহানত ভাব তার আসবেই আসবেই আসবে সে যখন আমি যখন একটা বই লাগব। সারা রাত পড়াচ্ছে চার ঘণ্টা পড়া উত্তম সে তার এর এই বইয়ের হ্রদে আর বই লাগবে চার ঘন্টা পড়াচ্ছে সারা রাত পড়া তাহলে সে কি রদ করলো সুন্নত কে রদ করলো এইটার নাম হলো সুন্নতকে ছোট মনে করা সুন্নতকে অচল মনে করা সুন্নত থেকে রাগপাত করা অর্থাৎ সুন্নত এর অন্য কিছুকে বেশি পছন্দ করা আর এই পর্যায়ে গেলে আর ইমান থাকে না আর এখানে সুন্নত বলতে কিন্তু আমল বোঝানো হয়নি তরক বোঝানো হয়েছে রসল্লা চার ঘন্টা তাজত পড়তেন এই সাহাবিরা কয় ঘন্টার নিয়ত করলেন আধ ঘন্টার নবীজির সুনত পালন করেননি উনি উনি নবীজির চার ঘণ্টা করেছেন করার পরে প্লাস চার ঘণ্টা করেছেন তাহলে উনি নবীজির আমল পালন করেছেন কিন্তু নবীজির বর্জনটা পালন করেননি নবীজি চার ঘন্টা পড়েছেন আর চার ঘন্টা পড়েননি পড়েন যে নি পড়া বাদ দিয়েছেন এই সুন্নতটা সে তরক করেছে কথা বুঝতে পারেননি আমরা মনে করি আমি তো সুনত যে করলামই সুবাহ আল্লাহ সোমান এখন একটু যদি অতিরিক্ত জায়জ তাহলে সমস্যা কি ওই সাহাবিরাও তো ওই রকম নিয়ত করছিলেন কিন্তু রসুল হাসাম রেখে গেলেন কারণ রসুল্লাহ যেটা করেননি ওটা না করাটাই শুনো বেদাত মানে যার দাঁত নেই বেদাত মানে কি যার দাঁত নেই খুব কঠিন আর বেদাত নিয়ে ঝগড়ার দাঁত ভেঙে গেল আমরা এখন সব বেদাত এখন বেদাত কি হাসানা সাইয়া নাকি সব বেদাত চাইয়া এ ব্যাপারে সব কথা আছে কথা হলো বেদাত মানে হলো নতুন যদি নতুনকেই বেদাত ধরা হয় তাহলে আর এটা হলে কোনো বেদাত ভালো হয় না এ ব্যাপারে দলিল আদিল্লা সবই আছে মজাদ আলফিসানির ব্যাপক কথা আছে আপনারা পড়বেন তবে আপনাদের সহজ বোঝানোর জন্য যারা বলেন বেদাতে দ্বারা রসুলের সুন্নত আর যে বেদাত দ্বারা সুন্নতের কোন ক্ষতি হয় না নতুন ভালো কাজ সুন্নত নষ্ট করে না এইটা বেদাতে হাসানা মুজ আলফেসানি বলছেন যে এই মানদণ্ডে সব বেদাতে সাহয়া যেমন কয়েকটা উদাহরণ দিয়েছেন আমরা মুখে নিয়ে করি ঠিক না মুখে নিয়ে কারোর মতে বেদাত কারোর মত বেদাতে হাসানা কারোর মতে মাকু মুজ বলছেন এই বেদাতে বলি নিয়ত করতে এটা ঠিক আছে তবে মনের নিয়তের সাথে যদি মুখে একটু উচ্চারণ করি তাহলে তো মনের নিয়তটা পোক্তা হলো জোর হলো ভালো এটা তো হাদিসে নিষেধ এটা তো মনটা মনোযোগ আনলো কাজে এটা বেদাতে হাসানা মুস্তাহ যুক্তিটা বোঝেছেন না সুন্দর যুক্তি যেমন একজন বলছে যে পিলার লিখতে কয়টা এল লাগে তা উত্তরে বলছে ভাই একটা এল দিলেই দেখবে তবে দুটো এল যদি দাও দুটো এল দিলে পিলারটা মজবুত হবে কথা বোঝেননি পিলার লিখতে কয়টা এল লাগে দুটো এলই লাগে এখন সুন্নত হলো মনে মনে নিয়ত করা সবাই আমরা একমত রসুলাম সাহাবিগন কখনো নামায় বলতেন না যারা বলেন এটা বেদাতে হাসানা তারা বলেন মনে নিয়ত তো থাকছেই পাশাপাশি যদি মুখে একটু বলি নওয়াইতুয়ান ইত্যাদি ইত্যাদি তাহলে মনটা আরো মজবুত হলো মন মুখ একসাথে হয়ে গেল এটা সব বেশি হবে মুজাদা আলফিস বলছেন না এটা বেদাতে সাইয়া বেদাতে হাসানো বলে কিন্তু জিনিস হতে পারে না কারণ এর দ্বারা নবী সুন্নত নষ্ট হলো নবীজ আজীবন নামাজে দাঁড়িয়ে মুখ বুঝে প্রথম মুখ খুলে কি বলতেন আল্লাহ আলিল্লা আল্লাহ আল্লাহ আকবর তুমি নবীজির সুন্নত থাকলো না গেল এমন কোনদাতে হাসানা নেই যার দ্বারা সুনত নষ্ট হয় না হতেই হবে যদি আপনি সুন্নতকে সুন্দর করে বোঝেন বেদাতে যদি হাসানা হয় উত্তম কোন আল্লাহ ইত্যাদি দরুদ বেদাতে হাসানা আদিসের নেই তবে এটাতে কোনো দোষ নেই আর আল্লাহ সোল্লাহাম্মা সল্লাতা ইত্যাদি সুন দরুদ উত্তম কোনটা উত্তম মনে করে তাহলে আমরা কিন্তু তিন নম্বর হল আপনারা আমি ব্যক্তিগতভাবে আপনারা এবং উম্মত মনে করেন আমি গরিব মানুষ পাঁচ লাখ টাকা আছে আর কোনো পুঁজি নেই একজন বলছে এটা একটা সরকারি ব্যাংক বা সরকার সমর্থিত ব্যাংক এখানে যদি পাঁচ লাখ টাকা রাখো ওরা সরিয়াসমত ভাবে তোমাকে মাসে পাঁচ টাকা দেবে আর ভাই ওই কোম্পানি আছে ওখানে পাঁচ লাখ টাকা দিলে আপনাকে মাসে পনেরো হাজার টাকা দেবে অন্যরা বলছে ভাই হাই হাই কোম্পানি শেষে সর্বনাশ হয়ে যাবে টাকা আর পাবেন না মানে এক জায়গায় নিরাপত্তা পাওয়া যাচ্ছে লাভ কম আপনি কোথায় দেবেন কাজলের টাই দেবেন না ইসলামী ব্যাংকে দেবেন আমরা ভাই অনেকের বলেছিলাম যে কাজলের দিয়ে না সব দিতে লাগলো হ্যাঁ আলেমরাও দিয়েছে আমাদের জীবন তো একটাই রসুল যেটা করেছেন আমরা যদি হুবৌ সেইটা করি এটা কবুল হওয়ার ব্যাপারে সব পাওয়ার ব্যাপারে কোন সন্দেহ আছে কিনা কেউ সন্দেহ করে কিনা আমি কিচ্ছু করিনি একশো বার নজিত তরেখায় জিকের নভিজিত তরেখায় রোজা রাখি নভিজিত তরেখাই এটার সব পাওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে কিনা আর আমি নবীজির তরিকার বাইরে একটা কাজ করেছি কেউ বলছে এতে অনেক স্বভাব হবে কেউ বলছে স্বভাব হবে না কিছু হবে না কেউ বলছে গুনা হবে আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন বলেন আমি যেটা বুঝি ভাই আমি এই একটাই জীবন এই জীবন নিয়ে রিস্ক নিতে রাজি না আমল তো অল্পই করি যটুক করে সুন্নত মতো করব। বাকি ভালো হোক মন্ত হোক সব বেশি হোক কম হোক মারিং হোক কাঠিং হোক টেনশন নেই মারিং হলেও টেনশন নেই সব হলেও টেনশন নেই আমারটা তো আমি কনফার্মের উৎসের কোথায় গেলে পাবো তারে বলো কোন ঠিকানায় পাব কোথায় এটা কেন লেগছি এখানেও আছে সুন্নতের উৎস হলো হাতিস রসুল্লাহ কি কাজ করেছেন না করেছেন আমরা কোথার থেকে জানবো করেছেন কোথার থেকে জানবো করেননি কিভাবে বুঝব করেননি দুইভাবে বোঝা যায় হাদিসে স্পষ্ট হাসে করেননি অথবা কোনো হাদিসে করেছেন বলে জানা যাচ্ছে না তখন কি বোঝা যাবে মানে করেননি বুঝতে পেরেছেন কেন একজন বলতে পারো হয়তো নবীজি করেছেন হাদিসে আসেনি তাহলে বোঝা গেল নবীজি বিশ্ব ছিলেন না রসুল্লা সাল্লাম একটা কাজ করেছেন যেটা দিনের জন্য আল্লাহ কোরআন হেফজু করবেন এবং কোরআনের সংরক্ষণের সাথে কোরআনের আমলের জন্য নবীর যত সুন্নতে প্রয়োজন সব হেফাজত করেছেন নবীদের একটা প্রয়োজনে সুন্নত সাহাবে আমলও করেননি বলেন উনি এরকম করতে পারে আর যদি নবীর কোন আমল না বলে থাকেন না পালন করে থাকেন বুঝতে হবে আমাদের দরকার নেই তাহলে করেছেন কোথার থেকে বোঝা যাবে হাদিস থেকে করেন নি কোথা থেকে বোঝা যাবে কিভাবে বোঝা যাবে হয় হাদিসে থাকবে যে উনি নি অথবা কোনো হাদিসে করেছেন বলে পাওয়া যায়নি এই কোনো হাদিসে করেছেন বলে পাওয়া যায়নি এটা বেশি জোরালো করেননি এটা অনেক খাটে না যেমন আয়েশার বলছেন রসুল আট টাকা আয়েশার দলত বলছেন রসুল্লাহাম দাঁড়িয়ে পেশাব করেছেন তার ওই সাহাবি দেখেনি কথা বলছেন এখানে এসকাল কি এসকাল অনেক আলেম আমল করছে হুজুরেরা করছে স্বপ্ন দেখেছেন কাশ্প হয়েছে আমি স্বপ্ন দেখেছি রসুলা স্বপ্ন সুন্নত জানার কোন উৎস নাই কেউ নবীজি প্যান্ট পরা দেখছে কেউ নবীজি পাগড়ি পরা দেখছে কেউ নবীজি পাসকলি দেখছে কেউ গোল দেখছে স্বপ্ন দিয়ে যদি দিন হতো তাহলে দিন মানে কয়েক হাজার ইসলাম হয়ে যেত ঠিক আছে না এই ভাগের এক ভাগ মানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইসলাম হয় না একশো ওহি দিয়ে ইসলাম হতে হবে সেটা হলো হাদিস অথবা কোরআন কাজে স্বপ্ন কাশ। দিয়ে অথবা হুজুরদের আমল দিয়ে কোনো হুজুর হুক্কা খাচ্ছেন কোনো হুজুর হুক্কা হারাম বলছেন কোন হুজুর গোল টুয়ে পড়ছেন কোনো হুজুর লম্বা টুয়ে পড়ছেন হুজুর গান করছেন কোনো হুজুর করছেন না প্রত্যেক হুজুরই আমাদের সম্মানের পাত্র প্রত্যেকের ইস্তেহার কিন্তু কেউই সুন্নতের মেয়ার না সুন্নতের মেয়ার আমরা সুন্নত জানব হাদিস থেকে আর পালন পদ্ধতি সাহাবিগন থেকে শিখতে হবে সুন্নতের পোকার এখানে এসে সব মারামারি রসল্লা সাল্লাম আমাদের চাষবাস বাড়ি ঘর খাওয়া দাওয়া শেখাতে আসছিলেন ঠিক না আর নামাজ রোজা জিকি রা শেখাবেন হুজুর এটাই তো আমাদের টুপি হবে শূন্যত মতো দস্তরখান হবে সুন্নত মতো জামা হবে সুন্নত মতো পাগড়ি হবে শূন্যত মতো হবে কিন্তু মতো জিকির হবে হুজুর মতো মিলাদ হবে হুজুর মতো এটাই তো আমরা কিন্তু এখানে সবচেয়ে বড় করছি রসুল মূলত আমাদেরকে এবাদত কাজ দুই প্রকার। একটা হলো মেলাত আদাত আদাত মামলা আর এবাদতের পার্থক্য কিভাবে বুঝবো খুব সহজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক সবাই যে কাজটা করে বেঁচে থাকার প্রয়োজনে করে জীবনের প্রয়োজনে করে এটা হলো জাগতিক কাজ ন্যাচারাল মানবীয় প্রাকৃতিক কাজ আর যেটা মানুষ জাগতিক প্রয়োজনে করে না একান্তই আল্লাহকে খুশি করার জন্য করে সেটাকে কি বলা হয় আদার যেমন নামাজ রোজা হজ জাকাত এটা নাস্তিকাস্তিক কিন্তু মুসলমান সবাই করে ঠিক না হ্যাঁ শুধুমাত্র যে আল্লাহকে খুশি করতে চাই সেই ব্যক্তি করে আর জীবনের প্রয়োজন এটা হলো আদাত বা মহামালাত আদাত বা মহামেলাতে ইসলাম উদার কেন ইসলাম সর্বজনীন ধর্ম সেই আমেরিকার পশ্চিম থেকে একেবারে জাপানের পূর্ব পর্যন্ত এবং প্রশান্ত মহাসাগরের সকল মানুষ ইসলাম পালন করবে কোথাও বরফ পড়ে কোথাও মানে আগুনের মতো গরম কোথাও বাড়িঘর আছে কোথাও বাড়িঘর নেই কোথাও জঙ্গল কোথাও মরুভূমি সবাই ইসলাম পালন করবে সবার বাড়িঘর খাওয়া দাওয়া পোশাক আশাক একরকম হবে না অতীত বর্তমান ভবিষ্যৎ বিভিন্ন রকম হবে কিন্তু এ সবার কি হবে আর যেটা রসুল্লাহ সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন এগুলো আমরা গুরুত্ব দিই না এই জন্য আদাত মহামেলা কোথায় নবীজি সুন্নতের গুরুত্ব সুন্নত দিয়ে বুঝতে হবে রসুলাম যেটাকে কম গুরুত্ব দিয়েছেন আমরাও তুই বেশি গুরুত্ব দিই বেদাত হলো অর্থাৎ গুরুত্বের বেদাত যেটা নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন সেটা কম গুরুত্ব দিই কি হলো বেদাত হলো যেমন নামাজ ফরো নামাজ পড়েছেন আমিও পড়ি কিন্তু আমি মনে করি নামাজ ভালো ব্যায়াম করাছে নামাজ ভালো সকালে হাঁটতে বেরোবো নামাজ পড়ে বেরোলে ফিরে না পড়লে দোষ নেই কি হলো হ্যাঁ ইমান থাকলো এটা ভেদে আকিদা হয়ে গেল ঠিক না কুপুরি আকিদাই চলে গেল আদাত মহামালাত রসুল্লা সাল্লাম কোথায় এগুলো বিস্তারিত এখানে আছে। এরপরে কর্ম যেমন সুন্নত বর্জন ও কিভাবে এটাও আমরা আনছি আপনারা বিস্তারিত বলবেন এখানে একটা জিনিস শুধু আমরা ক্লিয়ার করব এই অধ্যায় সেটা হলো রসল সাল্লাহাম যে কাজ যেভাবে করেছেন যতটুকু করেছেন যে গুরুত্ব দিয়ে করেছেন সেই কাজ সেইভাবে ততটুকু সেই গুরুত্ব দিয়ে করাই শূন্য শূন্যতের ব্যতিক্রম যেটুকু করব সেটা হলো বা খেলাফে শূন্যত সুন্নতের ব্যতিক্রম করলেই কিন্তু বেদাত হয় না নবীজি করেননি তাই বেদাত কথাটা ঠিক না রসুলাম করেননি তাই কাজেই ওটা শূন্যতের খেলাফতের খেলাফ যে কাজ এটা কিন্তু জায়জ হতে পারে কখনো অাজিব হতে পারে কখনো হারাম হতে পারে শরীয়তের দলিল অনুযায়ী যে কাজ রুসলাম করেছেন করতে বলেছেন সেটা অজেব হতে পারে হতে পারে। মুস্তাহ যে কাজ করেন নিষেধ করেননি সেটা জায়জ যে কাজ করেননি নিষেধ করেছেন সেটা না জায়জ কিন্তু যে কাজ করেননি নিষেধ করেননি এটা জায়জ হতে পারে কি বলে জরুরি হতে পারে কিন্তু কখনো দিন হতে পারে না কখনো দিন হতে পারে না যেমন রসলাম ভাত খাননি খেতে নিষেধ করেননি পেলেনে চড়েননি নিষেধ করেননি ফ্যান লাগানো নিষেধ করেননি এগুলো যাই কিন্তু এগুলো দিন না দিন না মানে আমি যদি মনে করি ফ্যান ছাড়ানামাজ পড়লে সোয়াব কম হবে অথবা ভাত না খেয়ে রুটি খেলে সোয়াব কম হবে বরকত কমে যাবে তাহলে এটাকে দিন মনে করা হলো। এই নীজি করেননি রকম কোন কাজকে দিন মনে করার নাম হলো বেদাত বেদাত বলেছেন কুল্লু বেদাহীন দলালা প্রত্যেক বেদাতি বিভ্রান্তি মনের অন্যায় মনের অন্যায় যেমন আপনি দাঁড়ায় আসেন এখানে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকিরা করছেন এটা কি নাজেজ কিনা আপনি এতে কি জিকির বা সব কম পাবেন নাকি আপনি বসে বসে জিকির করছিলেন হাত পাথর হয়ে গেছে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে করছেন আপনি বসে বসে জিকেন দেখলেন যেবা দূরের থেকেও ডাক দিয়েছে লাফ মারে উঠলেন উঠে জিজ্ঞির করতে করতে চলে গেলেন নাজেজ কিনা না কিন্তু আপনি ছিলেন কথাবার্তা গল্প করছিলেন আপনি আল্লাহ করবেন আপনি চিন্তা করলেন বসে আল্লাহ জিকির করলে বরকত কম হবে সোয়াব কম হবে দাঁড়িয়ে করলে সব আপনি বসা থেকে জিকিরের জন্য দাঁড়ালেন দাঁড়ানো কাজটাকে আপনি জিকির নামক এবাদতের একটা অংশ মনে করলেন দাঁড়ালে সোয়াব বেশি হবে মনে করলেন বসলে সোয়াব কম হবে মনে করলেন এটা কি হলো এই টেপে দাঁত কাজে আমি বলতে পারি না দাঁড়িয়ে বলেন সব দেননি বরং বসে জেকের টাই তার সুন্নত তবে দাঁড়িয়ে শুয়েও জেকের করা যাবে জেকের সব হবে কিন্তু কেউ যদি দাঁড়ানোটাকে জেকের নামক এবাদতের অংশ মনে করে তাহলে সেটা বেদাত হয়ে যাবে তাহলে বেদাতটা মূলত মনের আর মূলত সকল বেদাত অধিকাংশ বেদাতই মূলত জাহেজ নাজেজ বেদাত কম নাজ বেদাত সকল বেদাত থেকে যাত্রা শুরু হয় বেদাত কিভাবে হয় বেদাত কিন্তু দলিল ছাড়া না প্রত্যেক বেদাতের দলিল আছে দলিল থেকে বেদাত হয় কিভাবে হয় একটা ফজিলত যেমন মনে করলেন জিকিরের অনেক ফজিলত ঠিক না জিকিরের ফজিলতনে আপনি জিকির শুরু করলেন আসর থেকে মাগরিবের সময়ের ফজিলত আছে আল্লাহর জিকির আসরের পরে করার ফজিলত আছে আল্লাহর জিকিরের ফজিলত আছে। একশোটা অকাট্ট দলিল দিয়ে আপনি আসরের পরে রোদে দাঁড়িয়ে সবাই হাত তুলে সুবান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ এটা কি হবে বেদাতটা কি আমরা এটা যেহেতু আপনারা করেন না এই জন্য আপনারা মেনে নিয়েছেন কিন্তু আমরা যত বেদাত করি সব এই যুক্তিতে করি অর্থাৎ যুক্তি দিয়ে আমরা আমল বানিয়ে নি অনেক উদাহরণ বেদাত তৈরি করার অনেক পদ্ধতি আমি শিখাইছি আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন যেমন তাহাজতের নামাজের ফজিরাত আছে না আছে না নেই রসুল মাঝে মাঝে জামাতে পড়েনি পড়েছেন এখন আপনি আপনার মসজিদে নিয়মিত প্রতি রাতে জামাতে তাহাজ পড়েন এটা কি হবে আমি যখন বললাম যে ভাই নিয়মিত সারা রাত বারো মাস জামাতে তাহাজ পড়া বেদাত আপনি আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামের দুশ্মন সে তাহাজকে বেদাত বলেছে হলো নাকি কথাটা একজন এসে বলছে হুজুর মসজিদে আমি কি বলবো না মসজিদে তাহাজ বেদাত না তাহলে একজন এসে আমাকে বললো হুজুর মসজিদে তাহাজ পড়া বেদাত নাকি আমি কি বলবো মসজিদে তাহাজ পড়া বেদাত নাকি ওঠেও না কিন্তু আসলে আমি বলি হ্যাঁ মসজিদে তাজো পড়া কোনাডাকি না করে যে দুই তিনজন হয়ে যায় না যায় না সুন্নতের ভিতরে থাকে মাদের সাথে মসজিদে পড়া বা নিয়মিতই মসজিদে পড়া একাকি এটা না যায়জ না যদিও ঘরে পড়া উত্তম কিন্তু বেদাত হলো কখন যখন কয়েকটা একসাথে হলো নিয়মিত মসজিদে পড়া নিয়মিত জামাতে পড়া তাহাজ মসজিদে নিয়মিত জামাতে বেদাত হওয়ার জন্য অনেকগুলো এই আছে একটা হলো মাঝে সাধে দু একদিন জামাতে হয়ে গেছে মানে আপনারা এখানে সবাই ছিলেন রাত্রে আমি তাহার জোতে দাঁড়ায় গেলাম জোরে জোরে কে রাত পড়ছি আপনারা আমার পিছনে দাঁড়ায় গেলেন এটা বেদাত না আপনারা সবাই মসজিদে আছেন। একজন তাহলে সর্বশেষ পর্যায়। মসজিদে জামাতে নিয়মিত এখন আমি বললাম মসজিদে জামাতে নিয়মিত বেদাত আপনি ফট করে আমার বিরুদ্ধে ফতোয়া দিলেন আমি বলেছি মসজিদে বেদাত। কথা বুঝতে পারছেন না এই ফজিলত দিয়ে আপনি একশো এখানে অনেক দলিল দিছি। দলিল আর শূন্যতার ভিতর পার্থক্য দলিল মানে সাধারণ কথা নভিজি সাল বলেছেন যে এই কাদের এই সব আছে কিন্তু এখানে আমাদের ভুল হয় কি আমরা একটা আমলের ফজিলত পেলাম সবে অনেক ফজিলত রসুল যে কাজটা রসুল বলেছেন ফজিলত এমন কোন কাজে কথা বলেছেন নিজে আমল করেন রসুল্লা রসলাম আমাদেরকে আমলের কথা বলেছেন কিন্তু তিনি বা তার সাহাবিরা আমল করেননি এরকম আছে নাকি কাদের ফজিলত যখন আমরা পাবো দলিল পাবো দেখতে হবে সাহাবিরা দলিলটা কিভাবে পালন করেছেন দলিল এবং নাম বা সাহাবিদের আমল করতে হবে হবে। একটা হল অল্প বনাম বেশি রসুল এক একবার করেছেন বাকি করেননি আপনি আজীবন করছেন এটাও বেদাত হতে পারে এটা আপনাদের বোঝানোর জন্য একটা কড়া নমুনা দাঁড়িয়ে পেশাব করা রসুলাম সহিব ওখারিতে আসতে দাঁড়িয়ে পেশাব করেছেন আজীবনের একবার একটা এটা আপনারা বলছেন যে সমাজের মুসলমানরা দাঁড়িয়ে পেশাব তারু করে দেবে তারা এইটাতেই দাঁড়িয়ে পেশাব শূন্যত না হবে কথা জায়েজ গুণা সুন্নত আমাদের সমাজে বেদাহাতের বড় দরজা হলো জায়েজ আর সন্নত জায় যেটা করলেও সোহাবু নেই গুণাও নেই আর সুন্নত মানে নবীতরিকা যেমন মনে করেন বেশি উদাহরণ দেবো না একটা উদাহরণ দেব দেবাহাম জবা করতে জবায়ের সময় আমাদের হানাফি বেকার সকল কেতাবে আছে কেউ যদি আল্লাহ রহমান খুদা অথবা এই ধরনের বাংলা ইংরেজি উর্দু ফার্সিতে আল্লাহর কোন নাম নাই। শুধু মুজাররাদ জবাই করে এটা জাহেজ জবাই হয়ে যাবে আমি একশোটা অকাটা দলিল দেব কিন্তু আপনি জবাই করার সময় কি বলেন একজন আলোক বলে না যখন জবাই করে আল্লাহ খোদা ঈশ্বর দয়ালু বলে আপনি তাকে বললেন যে তুমি বিসমিল্লা আল্লাহব না বলে এটা বলো কেন বলে বাড়াবাড়ি করোনা একশোটা অকাষ্ট দলিল দেব যে শুধু আল্লাহ বলে জবই করা বা ঈশ্বর বলে ভগবান বলে রহমান বলে দয়ালু বলে জবই করা জায়জ একেবারে আনাপি বেকার দেড়শো বই নিয়ে চলে আসছে আপনি কি বলবেন হ্যাঁ মানে হলো যদি হঠাৎ করে না বুঝে করে ফেলে তার মোকাবেলায় কেউ নিয়ম বানাই যে সে কে রে সুন সে গুণাগার রাগেবা সে নবীর উম্মতের দল থেকে চলে যাচ্ছে আমরা ইমামরাও এটা আপনারা মশলা বলেন দুটো মশলা আপনাদের আছে একটা হলো এক বা দুই রাখাতে সোরা পড়া শুননত আর সোরা পাতা না পড়ে কিছু করলেন আপনারা এই মশলা শুনে একজন সব সময় তৃতীয় চতুর্থ রাখাতে উঠে পাঁচ দশ পর তাজবি পড়ে রুকুতে চলে যায় এটা কি হবে এটা ইনকারে শুনতে হবে গুনা হবে জায়েজ মানে হলো যদি কেউ হঠাৎ করে ফেলে নামাজটা হয়ে যাবে আপনি এমন করবেন জায়েজের উপরে না শূন্যতের উপরে তেলাওয়াতের শূন্যতলাওয়াতের আয়াত পরে সেজদা করতে হবে এটা জায়েজ মশলা আছে কেউ যদি তেলাওয়াতের সেজদা পরেই রুকু করে তাহলে সেজদা আদায় হয়ে যাবে এখন আপনি কি করবেন শেষ দা করলে ভালো না রুকু করে চালাই দিলে ভালো অবশ্যই রসদ কোথাও নেই যে রুকু দিয়ে চালাইছেন কথা বুঝতে পেরেছেন এরকম অগণিত উদাহরণ আছে আপনার তো একটা বললাম বাকি বই পড়লে পাবে